শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে হ্যাঁ আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটা হচ্ছে রজক মাসে উমরা করাতে কোনো ভিন্ন ফজিলত আছে কি না অনেককে দেখা যায় রজব মাস আসলে সেটাকে মেয়রাজের মাস মনে করে সেই সময় উমরা করার ফজলত মনে করে সেখানে ভিড় জমিয়ে থাকে কিন্তু এটার কোনো আসলে বিশেষ ফজলত রয়েছে কিনা হ্যাঁ এর উত্তরে হ্যাঁ শেখ মুহম সাল আল মনজিদ রাহিমহল্লাহ তিনি বলেন যে আমাদের উমরা করার কোনো বিশেষ ফজিলত পাওয়া যায়নি এবং রসুল আকরম এই মাসে উমরা করার ব্যাপারে কোনো উৎসাহিত করেননি বরং আপনার বিশেষ করে রমজান মাসে উমরা করার বিশেষ ফজিলত রসুল থেকে বর্ণিত রয়েছে এবং হজের মাস গুলোতেও আপনার উমরা করার হজরত রাইছে আর হজর মাস বলতে এবং এরকম ভাবে অস্বীকার করেছেন তিনি বলেছেন যে রসুল আকরমুল কখনো রজব মাসে উমরা করেননি হম যেটা বোখারের হাদিস হাদিস নম্বর এক হাজার সাতশত ছিয়াত্তর মুসলিমের হাদিস এক হাজার দুইশত পঞ্চান্ন দ্বিতীয় কথা আছে যে আপনার ধর্মের মধ্যে যে বেদাত গুলা সেটা যেমন কিছু লোকে রজব মাসকে উমরার জন্য বিশেষ করে নেওয়া যে ব্যাপারে শরীয়তের সমর্থন রয়েছে সেটা ভিন্ন ব্যাপার হ্যাঁ তাইলে এটা অবশ্যই বেদাত তিনি আক্তার ছাত্র তিনি বলেছেন যে ওমিমালীক যে রমজানিমা সোহাব তাইলে এটাই শুধু বর্ণিত কিন্তু ওই সময়ে রজব মাসে ওমরা সম্পর্কে কিছুই নেই শেখ মুহমদিন ইব্রাহিম রাহিমহল্লা তার ফতুয়ার কিতাবের মধ্যে ছয় নম্বর খন্ড খ্রিস্টান একশো যেহমত তাখসিস بعد আইয়াম رجب أي شيء من আল আমাল আল জিয়ারা ওয়া গায়রহা ফালা আসলালা যে রজব আল দ্বীন কো রাখে বিশেষ কোনা আমালর জন্য যেমন কারণ ইমাম আবু শাহমা তার কিতাব শরীয়তে সেই সময়ে বাদত করার ফজলত না বলে অথবা সার্বিকভাবে যে কোনো এবাদতের ফজিলত সেই সময় না বলে ততক্ষণ পর্যন্ত কোন সময় বাদত করা অন্য সময়ের উপর ফজলত রাখে এই জন্য ওলামাইকরাম রাজব মাসের মধ্যে বিশেষভাবে উমরা করা বেশি বেশি উমরা করা সেটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন এবং তারা এটা নিন্দা করেছেন তবে কারোর যদি রজব মাসে হঠাৎ করে কোন সেখানে ভিন্ন নয় হঠাৎ করেছে অথবা এই সময়ে তার সফর করাটা সহজ হচ্ছে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সবের নিয়ত থাকে তাইলে সেটা বেদাত হিসেবে পর্যবেশিত হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা মেনে আমল করার তো অভিজ্ঞান করুন আহমদ